ফ্রি চিন চৌ নিনু কিন্ন ও কি চা বিখ্যান ফল মজিদ আল্লাহারিক মহমদ আল মহাম কমা বারক রাহিমিম্নদ সম্মানিত মুসলিম সমাজ আপনাদের সামনে কুরবানির বিষয়কে কেন্দ্র করে কয়েকটি কথা বলার ইচ্ছা করেছি আল্লাহ এর অর্থ হচ্ছে যে তুমি তোমার প্রভুর জন্য নামাজ পড়ো এবং কুরবানি করো আর কুরবানির বিষয়টি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ বিষয় এটাও হচ্ছে একটা ইসলামের নিদর্শন এটাও হচ্ছে একটি বা উপাসনা আল্লাহর এর দ্বারা আমরা আল্লাহ লাভ করার চেষ্টা করবো তো সুরা মনে রাখা দরকার প্রভুর জন্য আর কুরবানিও করো তোমার প্রভুর জন্য এরপরে আল্লাহ তাকালা আরো একটি আয়তে বলেছেন সুরা আন একশো নম্বর আয়াত আল্লাহ তাকালা বলেছেন কোল তুমি বলে দাও যে আমার নামাজ আমার কুরবানি কিংবা আমার সমস্ত উপাসনাত আমার জীবিত থাকা এবং আমার মৃত্যুবরণ করা সারা বিশ্বের পালন কর্তা আল্লাহর জন্য তাহলে আমি বেঁচে থাকবো আল্লাহর উপাসনার জন্য বেঁচে থাকবো সব করবে জন্য শুধু আমরা এই উদ্দেশ্যে বেঁচে থাকতে চাই না যে দুনিয়াতে পানাহার করব বসবাস করব আর দুনিয়া ছেড়ে চলে যাব কেন এই কাজ তো জীবজন্তুও করে থাকে জীবজন্তুর কাজ গিয়ে দেশে এই দুনিয়াতে পানাহার করবে সন্তান উৎপাদন করবে দুনিয়া ছেড়ে চলে যাবে তো মানুষও যদি এটাই করে শুধু তাহলে জীবজন্তুর মধ্যে আর মানুষের মধ্যে কোনো তফাত থেকে যায় না সুতরাং আমাদেরকে খেয়াল রাখতে হবে তার জন্য আল্লাহর বিধি বিধান মেনে চলতে হবে তার উপাসনা করতে হবে তার ইবাদতী করতে হবে তার রীতি নীতি অনুযায়ী আমরাকে পরিচালিত করতে হবে আমাদের সমাজ আমাদের জীবন আমাদের পরিবার আমাদের পরিজন আমাদের তুমি জানিয়ে দাও যে আমার নামাজ আমার কুরবানি আমার উপাসনা আমার ঝিঁচে আমার জীবন এবং মরণ এটা আল্লাহ জন্য। যিনি সারা জাহানের রব। সুতরাং আমরা সবসময় আল্লাহ থাকব। যাদের অন্তরে ইমান থাকবে না তারা সবসময় অপনার এবং প্রকৃত ইসলামের যদি আপনি অনুগামী হন তাহলে আপনি সবসময় শান্তির জীবন জীবনযাপন করতে পারবেন যদিও দুনিয়াতে অনেক কিছু বিপদ আপনার সামনে এসে পড়ে তবুও আপনার জীবন আনন্দদায়ক হবে শান্তিদায়ক হবে সুখ শান্তিপূর্ণ হবে সম্মানিত মুসলিম সমাজ আমরা আল্লাহ বারাক জন্য উপাসনা উপাসনাত বন্দেগী এবং কুরবানি করব। সুতরাং এই কুরবানিতে আমাদের মধ্যে যেন রেয়াকারী না আসে কুরবানির বিষয়কে লক্ষ্য করে আমি বলছি আমাদের মধ্যে যেন কোনো প্রকারের রেয়াকারী না আসে সম্মানিত ভাইয়েরা কোরবানির কতকগুলি শর্ত আমাদেরকে জেনে রাখা দরকার এক নম্বর শর্ত হলো কোরবানি যেন অহিংস্প পশু অথবা প্রাণী হয় যেমন কি উঠ গরু এবং ছাগল আর গরুর সঙ্গে সঙ্গে মহিষকে রাখা যেতে পারে দুই নম্বর হচ্ছে কুরবানির জন্তুর বয়স যেন সরিয় সম্মত হয় সুতরাং ভেড়া যেন কমপক্ষে ছয় মাসের হয় ছাগল যেন এক বছরের হয় গরু যেন দুই বছরের হয় উঁট যেন কমসে কম বছরের হয় এগুলো খেয়াল রাখতে হবে তিন নম্বর কুরবানের পশু বা প্রাণী যেন ক্ষুতমুক্ত হয় তবে সামান্য অল্প ক্ষুত হলে কোনো অসুবিধা হবে না কুরবানির পশু যেন কি হয় দোষ কিংবা ক্ষুত থেকে মুক্ত হয় যে সমস্ত দোষ কিংবা ক্ষুতের কারণে কুরবানি করা বৈধ বা যথেষ্ট হয় না সেগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে যাও খোঁড়া কানা অসুস্থ এবং দুর্বল আর একেবারে মেয়ে যার শরীরে মাংস নাই গোস্ত নাই শুধু হার রয়েছে এইসব দুর্বল জীবজন্তুর কুরবানি দেওয়া উচিত নয় বা বৈধ নয় যিনি কোরবানি দিবেন তিনি স্বয়ং কোরবানির তিনি স্বয়ং কোরবানির জন্তুর যেন মালিক হয় কোরবানিকারীকে স্বয়ং কোরবানির পশুর মালিক হতে হবে অথবা কিংবা মালিকের পক্ষ থেকে অনুমতি প্রাপ্ত হতে হবে। শর্ত যে পশুর মধ্যে যেন অন্য কোন ব্যক্তির দাবি না থাকে এই নয় যে আমি একটা খাসি কুরবানি দিয়ে দিলাম ওতে হয়তো অন্য লোকের অংশ আছে এইগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে কেননা দাবীকৃত পশুর কুরবানি বৈধ নয় সুতরাং বিহান রাখা বা বন্ধুক হিসাবে কোনো বস্তু রক্ষিত যদি থাকে কোন চতুষ্পদ জন্তু আপনার কাছে তো সেটার কুরবানি দেওয়া চলবে না ৬ নম্বর যে দশ দিন থেকে নিয়ে তের ১০ তারিখ পর্যন্ত ১৩ তারিখের সূর্য ডুবে যাওয়া পর্যন্ত কুরবানি করতে পারা যাবে কোনো কোনো মতে তারিখ পর্যন্ত সম্মানিত ভাইরা অতএব সে বিধি বিধানকে কেন্দ্র করেই আমরা কুরবানি জড়াই করবো এখান থেকে আমি শেষ করলাম